بسم الله الرحمن عليكم ورحمة الله الحمد رب والصلاة والسلام على سيد نبينا محمد وعلى آله وصحبه أما بعد فقد قال رحمه নবীলা মোহাম্মা باب বাবু সাল আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিইয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইযা কুমতা ইলা সলাতি ফাসবিগিল উযু সুম্মা ইসতাক্ববিলিল ক্বিবলা ফাক্ববিল সুম্মা ক্বরা মা তায়াস্সারা মা'আকা মিনাল কুরআন সুম্মা আরকা' হাত্তা তাতমাইন রাক'ইয়ান সুম্মা ফাহাত্তা তাতাদিলা ক্বায়িমান সুম্মা সাজুদ কুলহা আকরাজ ফ্ল ফমদ ও কবর হুহ দাউস মক উম কিতা হবান ثم মিত আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাদ এবং সালাম নাজের বিষয়বস্তু হচ্ছে সালাদ কেমন করে সম্পাদন করবে এর তরিকা এর নিয়ম নীতি পদ্ধতি এ সম্পর্কে লেখক বেশ কিছু হাদিস নিয়ে আর হাদিসগুলি বেশ বড় রয়েছে দেখা যাক এক দুটি হাদিস নিয়ে হয়তো আলোচনা হবে আল্লাহ আল্লাহর আলম জানকে সালাদ নামাজ শুদ্ধ করার তৌফিক দান করেন নবী করিম সাল্লামের তরিকা মুখ বাতলানো পদ্ধতি মোতাবেক নামাজ আদায় করার তৌফিক যেন দান করেন নামাজ তৌহিদের পরে আকিদা শুদ্ধ করার পরে শির্কিদাত মুক্ত হওয়ার পরে সবচেয়ে বড় এবাদত নামাজ যদি ঠিক না হয় তাহলে অন্য অন্য এবাদত ঠিক কখনো হতে পারে না যার ঠিক ঠিক নেই। জীবনের মানুষের সেটাই সে পারিবারিক জীবন কি করে ঠিক করবে তার অর্থনীতি রুজি রোজগার কি করে হালাল করবে, আর তার সামাজিক অবস্থায় কি করে ঠিক হবে আর তার রাষ্ট্রনীতি রাজনীতি কি করে ঠিক হবে সারা দুনিয়ার উপর আর দেশের ওপর ইসলামিক শাসন কায়েম করতে চায় অথচ এইসব লোকেরা যারা এই সব কথা বলে তাদের অধিকাংশ লোকের নামাজ নাই নামাজ এই জন্য বড় একজন আলেম মক্কাতুল মোক্কার সময় লিখেছেন যে যারা এই ইসলামের রাজনীতি রাজনীতি করছে তাদের প্রথম নিজের শরীরের ওপর দেহের ওপর इसलमायम का एक मत दिन उमजे दिन नाम करते एक छात्र विश्वर ओपर देशर ओपर जरूर ओपर दिन कायम कर शुद्ध मौखिक कथाद वस्तवायित यह नाम विषय ना जो नाम सबकिल्ला पड़े ना फिर नाम ठीक है नाम पढ़े नाम जिसब रही शर्त रही मस्जिद जमाते आदे करते नाम पांच ही पड़े মাঝে মধ্যে ঘরেও পড়ে নাই নামাজ ঠিক হয়নি নামাজ হয়তো পড়ে পাঁচক তোই পড়ে আর মসজিদ গিয়েই পড়ে কিন্তু নামাজ নবী করিম সাল্লামের তালিকা মোতাবেক পড়ে না যেইভাবে নবী করিমসাল নামাজ পড়েছেন এবং নামাজ আদায় করতে বলেছেন সল্লু কামার আই তুমন সাল্লি তোমরা সলাত আদায় কর নামাজ পড়ো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখলে ওইভাবে আদায় করে না যদি বলা হয় সেই হাদিসের সামনে দুর্বল জৈফ হাদিস নিয়ে এসে পেশ করে এটা যদি তাদের একটু ভালো অবস্থান হয় যে হাদিস সম্পর্কে কিছুটা নলেজ আছে তখন সহিদ এর বিকৃতি ঘটায় বা উপেক্ষা করে জয়ী হাদিস পেশ করে আর না হইলে সহিদ এর সামনে সামনে তার আলেম আলমাদের কথা ইমামের কথা মজাহের কথা পেশ করে যেটা আমাদের মজাবের নেই এর চাইতে বড় গুমরাহি কি আছে যে সইদুল মুরসালীম মোহাম্মদ সাল্লি সালামের সামনে অন্য কারণ নামাজ পেশ করে अथवा बुजते सही हम जी भाव नाम करवलम्बन कर मन कर उदारता हईल ये उदारता हलो ना ख्याानत करक हक बोलें भूल्ट के भूलें इतना अमानत उदारता अथचल शुद्ध करम तरिका सम्पर्थम हदीसटी बोल मारामे रही की बला हादिसा वर्णनाकारी आबुहरे তিনি বলছেন পরিপ্রেক্ষিতে তাকে এভাবে সম্বোধন করে বলেছিলেন কি বলেছিলেন কাল বললেন নবী সাল্লাম এদাহ সালাত যখন নামাজের উদ্দেশ্যে তুমি দণ্ডাইমান হবে নামাজে দাঁড়াবে तक तुम उजु के पूर्ण रूपे करो ओजू करते शुद्ध बोलाजु पूर्ण कर सर्वनिम्न पूर्णता हम उजुर अंग गल ठीक भावे नवा धोआर अंग गलि मशार अंग पुरोपुर मशा कर सर्वनिम्न पूर्णता कमेल पूर्णता পূর্ণ আর মুস্তাহাব সেটা শুধু ফরজ পূর্ণতা অজুর সন্ন্যাত মুস্তাহাব রয়েছে সেগুলি খেয়াল রাখবেন ইসমিল্লা দিয়ে শুরু করবেন অজুর শেষে আপনি শাহাদাত পড়বেন আর তারপরে দোয়া পড়বেন আল্লাহমিনা তো আবিন ও জিন্ত कर नबीम नामी प्रमाणित दाणाले उजु सम्पन्न कर मुखी हम आस कम कथा दाणानर कथा दाणाते दाणाई সেটা হচ্ছে নামাজের ফরজ রুকন দাঁড়াইতে পারবে অথচ বৈশাখ নামাজ পড়ছেন ফরজ নামাজ হবে না ফরজ নামাজ হবে না সন্ন্যত নফল নামাজ ফরজ ছাড়া যেসব নামাজ রয়েছে সেগুলি দাঁড়িয়ে নামাজ যদি পড়তে পারেন আর বসে পড়েন হবে না হবে না কিন্তু অর্ধেক সাহেব থেকে বার্লামের হাদিস তারা প্রমাণিত রয়েছে যে সলাতুল কায়দ এ সলাতুল যে বসে নামাজ পড়বে তার নামাজ হচ্ছে অর্ধেক নামাজ দাঁড়ানো ব্যক্তির এই ধরনের যার ফলে সন্নত নামাজের জন্য দাঁড়াইতে পারলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আল্লাহ করছেন কেয়ামের কথা আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও সুতরাং বসে নামাজ হবে না যে ব্যক্তি দাঁড়াতে পারবে যে ব্যক্তি ওই রকমই যেই ব্যক্তি শুয়ে নামাজ পড়তে পারছে হাতের ইশারা করতে পারছে ইত্যাদি আহ ফলাম ফেরতে পারছে সেই ব্যক্তি চোখের ইশায় নামাজ পড়লে হবে কিন্তু अंतर जगह कि बुझते चुख दा नज आई तरह नवाज फरज आरोप কলবে হৃদয় দিয়ে নামাজ পড়বে তার হৃদয় নিয়ত করবে যে হ্যাঁ এখন আমি কেমন অবস্থায় আছি পড়া উচিত তারপরে রুগুতে আছি রুগুতে উঠলাম শেষ দেয় আছি প্রথম শেষ দিয়ে শেষদার মাঝখানে আছি দ্বিতীয় শেষ দেয় আছি এখন তা শাহদে আছি ইত্যাদি ইত্যাদি তাহলে সালাত এই পাঁচ অফ নামাজ কত গুরুত্বপূর্ণ লোক দাঁড়াইতে পারে না বসতেও পারেনা শুইতেও শুয়েও নামাজ পড়তে পারেনা হ্যাঁ চোখের ইারাও করতে পারে না তারপরে পর্যন্ত হুশ আছে কিন্তু কালাবান তিন মানুষের থেকে আল্লাহ পাকের ফরজ আদেশ নিষেধের কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একজন যে ব্যক্তি অচেতন বুঝে না কিছু তার এক রকম হচ্ছে নাইম ঘুমন্ত ব্যক্তি কারণ সে জানে না যে কি হচ্ছে কি বলছি তো যে ব্যক্তি বা হয়ে গেছে তার মাফ কিন্তু যতক্ষণ হুশ আছে নামাজের মাফ নেই যুদ্ধের মাঠে নামাজের মাফ নেই বরং নামাজ বিলম্ব করার নেই নামাজের কাজা করার যখন জেহাদের ময়দানে আহ সলাতুল খৌফ এর শিক্ষা দেওয়া হল কোরআন এ কারিম আয়াতি মর্মে রয়েছে আর অনেকগুলি হাদিস সবচেয়ে বেশি হাদিস এই ক্ষেত্রে আবু সেখানে যুদ্ধ চলা অবস্থায় চলছে অস্ত্র মারছেন না হয়ছেন অবস্থায় সে অবস্থায় নামাজ হবে টাইম যাবে হাটে বাজারে অফিসিয়াল কাজে নামাজ কাজা ডিউটিতে নামাজ কাজা এসব ইসলামে নেই হ্যাঁ যাই হোক তো নামাজ এত গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আমাদের বুঝা উচিত নামাজ ছাড়া আসলে ইসলাম নেই নামাজ ছাড়ার দিন নেই যার নামাজ নেই তার দিন নেই পড়তে হবে কারণ যে ব্যক্তি আমল তো করলো নামাজ পড়লো তুই নামাজ নাই নামাজ পড়লো কিন্তু আমরোনা আমার নির্দেশ অনুযায়ী সেই নামাজ সেই সলা না আমার তারিকা মুখ আদর্শ মোতাবেক সেই সালাত হইল না দ্দুন সেই নামাজ সেই রোজা সেই ইবাদতবন্দি সেই সেই দরুদ দুরুৎপাট করা সেই অজমরা রত্যাখ্যাত আল্লাহ করবেন না সুতরাং এইরকম বহু মানুষ হবে যারা নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো নেকি পাবে না প্রতিদান পাবে না বেনামাজিদের মতো আল্লাহ পাকের আজাবের সম্মুখীন হইতে হইতে হবে আমাদের হেফাজত করেন সুতরাং এমা বাবু ফার সাফির নামাজ পড়তো আমি বলছি এমাম বুখারি কথা তো বলছি না তাহলে বলা হইতো এমা বাবা আমি পড়বো আপনি আবু বুখারি বলছেন পার্থক্য তিনি এমা বলতে পারতেন আমি যদি বলতাম আর কারো কথা তাহলে বলতাম সাল্লামকে যাকে রাসুল করে মেসেজ দেওয়ার জন্য পেগাম বাহক করে পঠাইলেন এইভাবে নামাজ শিখাও তার মত নামাজ পড়ো তার সামনে আপনি আমাকে খুব ভয় লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে কখন পাথর বর্ষণ হইতে পারে তোমাদেরকে বলছি কালা রসুল আল্লাহ রসুল বলেছেন ও তা কুলু না তোমার বলছে বলেছেন তাহলে নবী কের সালাম সামনে যদি অবাক কথা পেশ করে এত বড় অপরাধ হয়েছে ভয় লাগছে কি জানি তোমাদের পাথর বর্ষিতে পারে তার রসুর সাল্লাম নামাজের সামনে যদি কেউ হানাফি নামাজ পেশ করে সাফে মালিক হামবেলি নামাজ পেশ করে তাহলে তার না কি হতে পারে আল্লাহ হেফাজত করে বলছেন নবী করিম সাল্লাহ ব্যক্তিকে তাহরিমা বা তকবীর তকবীর আতুল এহরাম বলে আর আমার দেশের মানুষরা উর্দু বাংলা তকবীরা বলে যেটা দিয়ে যেই তকবীর দিয়ে নামাজ শুরু হয় প্রথম তকবীর তকবীর তহরিমা মা তাই তারা মা কে মিনাল কোরআন অতঃপার পাঠ করু যা সহজ সাধ্য হয় তোমার সাথে যা সহজ হয়ে আছে তোমার সাথে কোরআন হতে যেটা তোমার পাঠ করোসাল বলেছেন এই অংশটাকে একদল নিয়ে নিল অধিকাংশের এক দল নিয়ে নিল আর বললো যে তাহলে বুঝা গেল যে সুরাফা কারোর জন্য ফরজ নাই রুকুন না। এ মামের জন্য ফরজ নাই এক নামাজ পড়েছে জামাত নয় একা তো বলছে তোমার জন্য ফরজ রকম নয় তোমার জন্য অজীব ফরজ দিল পার্থক্য করে আর মুক্তি তুমি না না তুমি পড়বে না এই এই আমাদের সামনে ওই অংশটুকু আসছে যেহেতু আলোচনা এখানে চলেছে সেজন্য শুনাই ওয়ালি আবি দাউদ শেষখানে যে বিভিন্ন সূত্র থেকে সনদ থেকে অম্মুল কোরআন হচ্ছে সুরা একটি নামি মা আল্লাহ আর যা আল্লাহ চান তারপরে যা আল্লাহ চান যেকোনো জায়গায় থেকে পড়ো মা তায়াস মা মিনাল কোরআন এটা হচ্ছে কি সুরায় ঘটনা অন্য অন্য পেশ করছি না যে একটি হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা করে একই ঘটনায় নবী করিম সাল্লা সাল্লাম এই লোকটিকে যেই লোকটি নামাজে ভুল করেছিল তাড়াহামা করেছিল মুসিয়া সাল্লাদ যার নাম ছিল খাল্লাদ বিন রাফার এই সামনে যে হাদিসটা আছে তাতে আছে তোমার সহজ হয় সেটা পাঠ করো আবু পাঠ করো সুরা এ হাদিস প্রমাণ করে তারপরে আরেকটা কথা বাস্তব সত্য যে কোরআনে কিরিমের সুরাফাতেহার চাইতেও বেশি ছোট সুরা আছে আসর। আসার সুরায় দেখবেন কোনটা সুরা আগে মুখস্ত করে সুরা আগে মুখস্ত করে নিউ মুসলিম একটা মুসলমান হচ্ছে আপনার আশেপাশে আছে প্রথম কলে পড়লো কোন সুরাটা প্রথম মুখস্থ বা করে সুরাফা সবচেয়ে সহজ এই জন্য যে হাদিসে বলা হয়েছে হাদিস বুঝতে পেরেছেন সুতরাং সুরাফা তিয়া পড়া অজীব শুধু নয় যার অজীব আর ফরোজে পার্থ করেছেন রুকুন ফরোজ এ ছাড়া নামাজ হয় না এমামের নামাজ হয় না जो शी दल सही दल पेश करते सुनते हैं बला जोहर नाम आशर नाम चार चार आठरागत हल মাগদেবের তৃতীয় নয় রাখা হইল এসাতে কি শুনছেন হইল এগারো রকাতে যে নীর আপনিও কিছু পড়ছেন না আর বলছেন নামাজ আপনার হবে অথচ আল্লাম এর এত প্রসিদ্ধ হাতি এমন কোন হাতি কিতাব নেই যাতে নামাজের বিবরণ এটা পেশ করা হল আসল্লা ফাতে যে সেরা ফাতিয়া পড়ে তার নামাজ বড় ঝুঁকিতে রয়েছে নামাজ বড় খাতের জন্য একাকি নামাজের জন্য আর ফরজ কি ফরজ বলছে যে ফাকরা মাতা ইস্তেমাল করানের আয়াত পেশ করে দিল আল্লাহ বলছেন যে কোরআনে যা সহজ হয় তে পাঠ আর ওটাকে নিয়ে এসে নামাজের সাথে অথচামেলের বিষয়বস্তুই হচ্ছে আল্লাহর আব্দুল আলমিন এই তাহাজুদের কথা বলতে গিয়ে তারপরে বলছেন যে তাহাজুদের নামাজ যেটা সহজ সেটা পাঠ করা ফাতেহা পাঠ করে না পরে যেখান থেকে সহজ হয় আপনার যেন ছোট ছোট সুরা মুখে নামাজ ফিট করে দিয়ে বললেন যে এম আমের জন্য ফরজ থাকলো না এক জন্য ফরজ থাকলো না কি ফরজ তাদের কাছে বলছে যে কোনো জায়গাতে ছোট্ট আয়াত হলে তিনটি আয়াত না হয় তার সম একটা আয়াত হলেই চলে সুতরাং যদি তাদের কাছে কোন ইমাম সাহেব মসজিদের নামাজে আল্লাহ আকবর বলার পরে বরং তাদের তো লাগে না জানেন না জানেন না কি লাগে ফার্সি তো তকবর চলে আল্লাহ বুজুরগ বার্তার আস্ত এটা বললেও চলে অথবা আল্লাহ আজম আল্লাহ আজল হ্যাঁ রহমান মাদ্রাসা ফারিক দারিক আছে কিনা ফেতাব ফিকার কিতাবে আল্লাহ আজল আল্লাহ আজম আল্লাহ জবিল আল্লাহ কবির আল্লাহ আজিম এরকম আল্লাহ খালেক আল্লাহ রাজেক বলে দিলেও চলে অথচ সারা জীবন ধরে নবী আল্লাহ কবিরও পড়েনি ঠিক না কোথা থেকে নামাজ শিখে নামাজ আর ফার্সি দিয়ে চলবে ফার্সি দিয়ে তো তকবির দেওয়া চললো সুরাফা দেহ পড়া চললো কিন্তু জুমার খুদ্ চলল না বড়ই দুঃখের বিষয় হ্যাঁ ঈদের খুঁদ চলল না খুঁদ আবার মন্ত্র হইত আশ্চর্য কথা এখন ইনসাফের কথা হইল নেই ফেকার কিতাবের নেই জানি তেতিয়াতে এম আবুহানি ফারম ফার্সি ভাষায় শিক্ষিত লোকেরা পয়সাওয়ালা লোকেরা জুমা ছাড়া আর ঈদ ছাড়া আপনার ওয়াজ শুনতে আসবেই না ইসলামিক সেন্টারে আসবেই না সুতরাং তাদেরকে কিছু দিন শিখান এই জুমার খুদবার মাধ্যমে আর অসৎ নেতৃত্ব বাড়বে বলছে তোমার কাছে যা সহজ হয় তা পাঠ করো সহজ হয় মানিসা সবচেয়ে বেশি সহজ আর এর ব্যাখ্যা আবু দিয়েছে যে অমল কিতা পাঠ করতে হবে সুম্মার কােন অতপর রুকু করো আর রুকুতে তুমি সাথে প্রশান্তির সাথে রুকু করো তা রুকুতে গিয়ে ধীর স্থিরতার সাথে আরামসে রুকু করেন আপনি আর উঠলেন রকম নামাজ হবে না এই এইরকমই পড়েছিল ওই লোকটি যে লোকটি তিনবার করে নবী কালিম সাল সাল্লামের নির্দেশে ফিরে যাচ্ছেন আবার নামাজ পড়ছেন ঘটনা জানেন না জানেন না জানেন তো না ওই লোকটির ঘটনা আসলে ওই লোকটা প্রথম আসলো মসজিদে নামাজ হয়ে গেছে আসল আসার পর খুব তাড়াতাড়ি করে নামাজ পড়লো যাই উঠি ধারায় আবার তাড়াতাড়ি করে সালাম ফিরেছে নবী সালামকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম নবী কারিম এরজে যাও ফিরে যাও ফসল পুনরায় নামাজ পড়ো ফাইন না কালাম তো তুমি নামাজই পড়নি যদি নামাজ আধা দি হইতো মোটামুটি শুদ্ধ হয়ে যেত নবী বলতেন ঠিক পড়লে না চেষ্টা করেছে করেনি ওর জ্ঞান মোতাবেক চেষ্টা করেছে আবার ফিরে দিলেন যাও ফিরে আসো আবার নামাজ পড়ো এর যে ফা ফাইন দেখালাম তো তিনবার নামাজ পড়লো তারপর আবার সালাম বলছেন। আমাকে শিখিয়ে দেন তখন নবী বলেছিলেন এম তাই যখন নামাজ দাঁড়াবে উজু সম্পূর্ণ করো পুরোপুরি ভাবে সুন্দর করে উজু করো তাকবির কেবলা মুখী হো ফাবের তাকবির বড় তারপর রুকু থেকে উঠো হাত তা থেকে উঠাই যথেষ্ট নাই এমনকি তুমি সোজা হয়ে যাবে হাত্তা কাইমান সোজা হয়ে যাবে সোজা পেয়ে দাঁড়াবে তার মধ্যে প্রত্যেকটি হাড়ের জোর আপন আপন জায়গায় পৌঁছে যাওয়া হাত্তা করলো ফিল এলামা কানি ক্যানসালামের সামনে আবহ আসছে প্রত্যেকটি হাড়ের জোর আপন আপন জায়গায় ফিরে আসতে সোজা হয়ে দাঁড়েন যেখানে যে হাড়ের সাথে হাড়ের জোড় আছে না ফিরে যায় মাথা থাকো প্রশান্তির সাথে চেষ্টা করো আরামের সাথে চেষ্টা করো সোম্মার ফা তারপরে মাথা উঠাও হাত তাহিনা জালেসান এমনকি ইতমিনানের সাথে ধীর স্থিরের সাথে বসো তাহলে দুই শেষদার মাজখানে বসতে হবে সোজা ইতমিনের সাথে বসতে হবে আর শেষদার থেকে আবার শেষ দা করেন আবার ইতমিনানের সাথে এক রাকাত শিখিয়ে দিলেন আর বললেন যে তারপরে এইরকমই করো ফি সলা থেকে তোমার সমস্ত নামাজ মানে প্রত্যেক রাকাতে একমাত্র একটা জিনিস করবেন সেটা হচ্ছে তাকবিরে সেটা অন্য দলীয় প্রমাণিত প্রত্যেক রাখাতে রয়েছে আখরাহ এত প্রসিদ্ধ হাদিস সাতজন আইম্মাই কেন তাদের কে নকল করেছেন সাতজন এবং হাজার বললে কারাকে উদ্দেশ্য করেন এমাম আহমদ থেকে শুরু করে হ্যাঁ বখারি মুসলিম ইবনে নাসাইবেন আর এমাম আহমদ থেকে নেওয়া হয়েছে তাহলে শব্দের সামান্য কিছু কিছু পার্থক্য করেছে এই কিছু ভিন্ন শব্দ অন্য হাদিসা রয়েছে এখানে উল্লেখ করছেন লেখ। লেখক ইবনে মাজে মুসলিম আর ইবনে মাজাই সহি মুসলিমের সনদ একই রকমের সনদে তার মানে যেই সূত্র দিয়ে যেই বর্ণনাকারীর মাধ্যমে কারিগুলির মাধ্যমে এমাম মুসলিম নিয়েছেন হাদিস না আল্লাহ মাফ করে হ্যাঁ अपन शयतान बस कर फिर आसबें सूत्रा क्या चानी शयतान रा बुझे बुजान नाचा कर शयान बस कर फेरस्ता थे मिजिक दिए रिंग आसले कत बार बसा रिंग आस शान बासा बांधे फेरस्ता पलायन कर भलिरा इन दुनिया कर, और आपना दुनिया जी सामान सेहर जदू इत्यादि मुसीबत बंद कर सहर, बन, आ, बो, बो, बो, सिखे दें विध मजे की आशा निर्दीस मैं प्रशान धीर स्थिरतारे दाणी दाड़ी देश चले गुकुला प्रथम बार दाणल खूब एम ताज पढ़र पिछने क्यों थोड़ा सुराफा पढ़ते सुराफा सना सुराफा कि आयात पढ़ा उचित सुराफा पड़ते पिछने এই রোগ এখানকার জাহেল নামাজে রয়েছে এখানকার মূর্খ লোকগুলিকে নামাজ পড়তে দেখে আমাদের দেশি নামাজ মনে আসে দেশি নামাজ দীর্ঘদিন এর পিছনে অজ্ঞতা কাজ করছে এখানে এ দেশে মজাবি গোড়ামি নাই কিন্তু জেহালত আছে অজ্ঞতা আছে অজ্ঞতা জাহেল যে থাকবে সে দুনিয়ার ক্ষতি করবে আখের রাতের ক্ষতি দুনিয়া তো লাভবান নয় আখের রাতের লাভবান আর এই রকমাদমে রয়েছে আরো অন্য ভাষায় ফা হাতিয়াল ইজাম তোমার পৃষ্ঠ দেশকে পিঠ বলা হয় এই যে এই মেরুদন্ড কে কি করো সোজা করো हाडी हाड़ो जानपन जोजा नसाईद नासिर हाथी सेम्मा देख তোমাদের কারো নামাজ সম্পূর্ণ হবে না হাতু যতক্ষণ পর্যন্ত করবে। করবে। আমারা আল্লাহর আলম নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাপা কি করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাপা কিভাবে নির্দেশ দিয়েছেন আগে পা ধোয়ার কথা বলেছেন না আগে মুখমন্ডল ধোয়ার কথা বলেছেন আগে মুখমন্ডল বলেছেন তারপরে হাত কনুই পর্যন্ত বলেছেন তারপরে মাথার মাসের কথা বলেছেন তারপরে তারপরে পা ধোয়ার কথা বলেছেন তাই না এটাই তো আল্লাহ নির্দেশ এই তরতিপে এই সিরিয়ালে তাহলে যদি গোসল করলে আর গোসল করলে সাধারণত মাথায় পানি করল না তারপ ছুটে গেল সুতরাং গোসুল নামাজ একইসের ওজুর বিকল্প নাই যে গোসল করলে অঙ্গ গুলি তো ধুয়েই ফেললাম সুতরাং আলাদা আবার উজুর কি বা প্রয়োজন হ্যাঁ গোসলের আগে সন্ন্যতির তালিকা যেটা গোসলের से उजु करना उजु करजू ठीक उजु कर ला डायरेक्ट गए दिल पानी डूब लाफ दिए अपनी पुखरे पड़ लें तो पाटा प्रथम भिजल तो पाते का शुरू होलो অথবা ঝর্ণার নিচে দাঁড়ালেন মাথায় প্রথম পানি পড়লো অথচ আল্লাহ আলাদা আলাদা তিন নম্বরে করছেন কারণ এইভাবে যেহেতু উজু করতে পা ধোয়ার আগে মাথার মাসা করতে হবে মাঝখানে আসছেন তারপর আবার বলছেন ওয়ার্জোলা কুমেলার খা পা ধোয়ার বিষয় আবার ধোয়াতে ফিরে আসছেন কিন্তু পাই চার নম্বরে তাহলে কামা আমার হল্লা যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন তারিবের সাথে উজু করতে এই জন্য পঞ্চম ফরজ উজুর হচ্ছে সাথে সাথে আল্লাপাক আর যেসব মাথায় বলা হয়েছে উজুর ফরজ চারটি মুখমন্ডল ধোয়া হাত ধোয়া কন এই পর্যন্ত মাথার মাছ এ করা পা ধোয়া হ্যাঁ আর তাও চার ভাগের এক সেটা ভুল নিঃসন্দেহ তার মানে তাদের কাছে উল্টো পাল্টা উজু করলে কোনো দোষ নেই আগে নিল কাদা টাকা লেগে আছে চাষী মানুষ হয়ে গেছে না উজু করতে গিয়ে যেন বেশি গ্যাপ না হয় উজুর দুটা তিনটা অঙ্গ ধুইলেন বা করলেন আর তারপরে আবার একটা টেলিফোন চলে আসলে দশ টেলিফোন ধরে থাকলে এই দিকে শুকিয়ে গেছে উজুর ক্ষেত্রে ছয়টি ফরজ এটাই হচ্ছে ঠিক চারটি নয় অথবা পাঁচটি নয় কেউ কেউ পাঁচটি বলে পর্যন্ত ব্যাস তার মধ্যখানে ওইরকম গ্যাপ হলেও তাদের কাছে কোনো অসুবিধা ঠিক নয় যাই হোক घोषणा दिए नाम शुरू कर दुनियालाश्री बड़ नहीं छात्र এইগুলো নামাজে প্রবেশ করছেন আর নামাজের মধ্যে ঢুকি কি আবার মগজে ঢুকবে টাকা ব্যবসা বাণিজ্য নেতা পার্টি আমার দেশ মহান কারো দেশ মহান কারো পার্টি মহান হ্যাঁ কারো থিউরি মহান এরা মুসলিম নয় এরা মুসলিম হইতে পারেন মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি আকিদাতে বলবে আল্লাহ হকবার আল্লাহ সবচেয়ে বড় सब चीत बड़ो तक आल्लाधान सब चीत बड़ आल्लाके आदेश निषेधन सब चेत बड़ो आल्लाकेस्तवयन दिन मोताब जीवन गड़ा ऐले मेदेत बड़ विषय এটা হচ্ছে সংশোধনের জীবন এটা হচ্ছে মানুষের ট্রেনিং এর জীবন যে হ্যাঁ হইলেন আপনি একজন মুসলিম প্রশিক্ষণ প্রাপ্ত মুসলিম আপনার নামাজ উপকার দিন দুনিয়ার আমার কাছে আগে আল্লাহ আল্লাহর দিন আল্লাহর ফরোজ আল্লাহর আদেশ নিঃসার অন্য কিছু আল্লাহ আকবর হ্যাঁ শুধু মন্ত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে কিছু নেই হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা যার ফলে আল্লাহ করবে গনগান পেশ করবে এখানে অস্পষ্ট ভাবে বলা হয়েছে তকবীর আল্লাহবীর তাহারিমার মাধ্যমে হতে পারে সোরাফা হইতে পারে একজন নতুন মুসলমান নামাজ প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে হ্যাঁ বলতে পারবে সুবাহ আল্লাহ বলতে পারবে লাহ বলতে পারবে সুতরাং এই যে কালিমা রয়েছে আল্লাহ পাকের প্রশংসা করা আল্লাপের শিখেনি কি জানে না তা দু পাঁচ দিন শিখুক আর তারপরে সাথে করে নামাজ পড়তে নিয়ে যাব। বা তারপরে আমি পড়বো যেহেতু আমি নিয়ে মুসলিম না এখন থেকে নামাজ পড়া এই ধরনের বেশ কিছু হাদিস রয়েছে আমি কিছু যাই না তকবির প্রশংসা করো তাহল আর আছে শব্দ যদি তোমার সাথে মানে কোরআন কিছু মুখস্ত থাকে তো পড়ো কারো যদি এমনটা হয় যে নতুন মুসলিম আর তার এখলাসটা কিভাবে মুখস্ত হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে কিন্তু তার সুরফা মুখস্থ তো সেটাই আর না হইলে যাবে ওই ব্যক্তির যে জাহেল কিছুই জানে না আর শিখার সুযোগ পায়নি নামাজ জানতে পেরেছে ফরুজ নামাজ শুরু করে দেবে লাহ আকবর দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে সুদাহ দিয়ে আল্লাহ সুরা পড়া পরে তুমি যা চাও পড়ো যে কোনো জায়গা থেকে পড়ো এই ছিল হাদিস এই হাদিসে অনেক মাসাইল রয়েছে বিশেষ করে নামাজের অধিকাংশ রুকুন फरज गो शिखान क्षेत्र में कि नुत क्योंकि क्यों शुद्ध फरज डुक ना भूल उद्देश्य न বরং শিখানোর ক্ষেত্রে যাকে শিখাচ্ছেন যুক্তি সঙ্গত হয়েছে তাহলে ওই পাঁচটা জিনিস আমার রিপিট করার প্রয়োজনটা কিন্তু জানাই আছে আপনার করলেন আপনি বা করতে পারছেন তাহলে বাকি যে কয়টা জানানোর নয় সেই কয়টা শিখাতে হবে আর এইটাই হয়েছে এই হাদিসে এই সাহাবির সাথে বিশেষ করে শেষ তাহ রুকুন ফরোজ তারপর তাশাহুদের বৈঠক শিখানো হয়েছে হয়নি রুকুন ফরোজ সালাম শেখানো হয়েছে জানা আছে লোকটিকে দেখ সালাম ফিরলো শেখানো হয়নি এইভাবে যে অন্যান্য গুলি রয়েছে যেগুলি অলরেডি তার নলেজ আছে সুতরাং আবার বলার কোন প্রয়োজন নেই যেগুলি জানে না বা যেগুলি ক্ষেত্রে বল করছে সেগুলি শেখানো যাক সংক্ষেপে দিহাদিষ্টা সম্পর্কে যে কথাটি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারপরে আপনার তাসাহুদের কথা নবিসের উপর সালাতি ইব্রাহিমের কথা দুরুদের কথা বর্ণনা করা হয়েছে নবী কেডি সেন কখনো দুরুদ ছাড়া বা তাসাহুদ ছাড়া নামাজ পড়েননি সালাম ছাড়া কখনো নামাজ পড়েননি যে সালাম ফিরলেন না এমনি কোন একটা কাজ করে নামাজ বিরোধী কাজ করে উঠে গেলেন এরকম কখনো করেন না কথা বুঝতে পেরেছে এই জন্য আর যারা বুঝতে পারেন আবার কোন কথা আসে মজহাবের কিতাব আছে ফিকার কিতাব কি আছে জানেন যে সালাম ফরজ নয় ফরজ কি তাদের ভাষায় আল খরু ও বেসন এহি নিজের নামাজ বিপরীত কোন কাজ করে নিয়ে নামাজ থেকে বেরিয়ে যাওয়ার নিয়োগ আমার এখন পড়াও তাদের জন্য বসলেই চলবে তো এইটা হইল আর তারপরে সালাম ফিরা জরুরি নাই ফরজ নাই বলছে যে নামাজ বিপরীত কোন কিছু কাজ করে নামাজের যেটা নামাজের মধ্যে সাধারণত অ্যালাউ নেই ওই রকম কোনো কাজ করে করে বেরিয়ে যাবে एद तारा की एक तारा इच्छे बाई बाई छेड़े हावा बहु नामी जिनसे करल तमजे बलो ते तहुदे समान बसा गए আপনি হাওয়া খারিজ করে দেন অথবা করে কারো সাথে কথা বলে নেন ইচ্ছে করে আপনি তাদের মশলাকে নামাজ হয়ে গেলাম কিন্তু নবীনের জিন্দগিটি কখন বিনা সালামে নামাজ পড়েন কি করে এই সব কাল্পনিকার কেতাবে লিখলেন আর তারপরে সেটাকে মানুষের ব্যাপারে ফরুজ করে দিলাম নামাজ তাহলে পড়তে হবে কিভাবে আবার স্থিরতার সাথে দাঁড়াবে তারপরে আহ সেজদা করবে সেচদায় ধীর স্থিরতা অবলম্বন করবে দুই সেচদার মাঝখানে বসবে স্থির হয়ে বসবে তৃতীয় সেসদা করবে স্থিরতার সাথে করবে আমি বিষয়টা বলেছি নামাজের মধ্যে যে রুকুন রয়েছে এর আগে রুকুন সম্পর্কে আলোচনা করা হয়েছে সুতরাং ওগুলি এক একটা করে আলোচনা করার প্রয়োজন নেই আমরা সামনে আর একটা হাদিস নবী কালিম সাল আলি সাল্লাম কে রাতের কথা বলেছেন রাত সরা ফাতে পাঠ করা অমুল কোরআন তার আগে সানা রয়েছে বা ইস্তিফতার দোয়া সানা না বললে যদি ইস্তিফতার দোয়া বলা হয় ভালো কারণ যে দুয়াগুলি এই মর্মে বর্ণিত হয়েছে সবগুলিতে শুধু না তকা এক কথা সানা শব্দটা কেন আসলো এই রহস্যটা জানে এই জন্য আসলে যে ওরা যেটা পড়ে আবু দাউদের হাদিসের উপর আমল করে সুবাহা আল্লা পাকে প্রশংসা দিয়েছে এটা কিন্তু আল্লাহ কাছে কোন যাচ্চা নেই চাওয়া নেই তো এই যেহেতু এটাই পড়ে ওর নাম কি দিয়েছে সানা দিয়েছে কিন্তু সানা নামটা একেবারে সংকীর্ণ নাম হচ্ছে লক্ষিত রয়েছে ওই হাদিস গুলো ওরা তাবিল করে বলেছে না না এটা ন ফলে ওটা তাহলে ফরোজে না এটাও তাদের একটা ভুল তারপরে সহিমে রয়েছে অনেক নতুন ভাইরা রয়েছেন যারা জায় নামাজের দোয়ার বিধাত পড়তে অভ্যস্ত অথবা আপনার আত্মীয় স্বজন বাপমা আর বিবিরা মা খালারা এই নামাজের দোয়া পড়ে এটি বিধাতাম দোয়া বলে যদি এটা পড়ে তাহলে এটা আর যদি এটা সানার জায়গায় এক নম্বরে সাহি বখারি হাদিস সবচেয়ে বেশি আল্লাহবাইনাই তারপর দুই নম্বরে ওজাহআ সামনে হাদিস এরপরে একটা হাদিস তারপরে ওই হাদিসটা আসবে এই মর্মে দুটি হাদিস নামাজ শুরু করতেন কাবার ডিটেলস রয়েছে তাকে বির দিতেন আল্লাহ আকবর তারপরে বলতেন এজাহাত কত স্পষ্ট হাদিস যে এই অজাহাত কোথায় পড়তে হবে তাকবীরের পরে পড়তে হবে আর যদি পড়া হয় তাহলে সেটা ইস্তেফতার দোয়া আল্লাহবাইনি পড়েন আর অজাহাত অজিয়া পড়েন অথবা সুভানাকাই পড়েন আর অন্যান্য দোয়াগুলি আছে পড়েন पड़ा। पड़ा। हाथ बाधा रुकुते मजबूत बैठक जिस नियम कि बसते इत्यादि सब सोन्नाथ मुस्त नाम तीन रकम रही हज सम्पर्लोचना करते गा सम्पर् रखु फरज आर आर तार पर ठीक नाम क्षेत्र छड़े दे नाम बार टी वजेब रही है नमज चौद्दी पर आठ टी रही है वजेबाद अनिचा भूलेम प्रथम प्रथम तसा होते बसते बसलो आत्ते हाथे पड़ते भूले गयम भ्रम हो जाए बोसाइते मन मगज अन्न जैसे आत्ते पड़े ना बोस उठे गोल आनंद पढ़ी आत्तर बस छुटे गो अजेब जी छुटे जाए अनिच्छाकृत नाम क्या दिए घाटती पूरण करते छूटे कमज नष्टा तब जरा जो बीस सन्नत छाड़े तरफ नाम दुरबल नामी कमें इच्छे करन्नद छाड़े विशेष को गोड़ाम पालन करब ना अथचान ग সে ইচ্ছে করে রসুলের বিরোধিতা করল নাম যে নামাজ আনাম রহীন আলীম ওরা সতর্ক সাবধান হয়ে যাক আল্লাহ আলিফুন আনাম রহিম তারা রসুলামের বিরোধিতা করে था जंत्रणादायक शासना करफागण दुनिया बालामसिबत आजाम আর না হলে আখের আজাবুল আলিম মানে শাস্তি তে যারা যারা সন্নতি নামাজ পড়ে বিভিন্ন তার শাস্তি আর যদি দুনিয়াতে শাস্তি না আসে খুব সুখে কেটে গেল বিবাদ মুক্ত জীবন কেটে গেল তাহলে প্রতীক্ষা থাকো আজাবন আলিমের যদি জানার পরে সন্ন্যত বিরোধিতা করো যে জানে না মাজুর যারা জানার হয়তো সুযোগ পায়নি তাদের কোন ক্ষেত্রে শুননাথ মুস্তাহাবের ক্ষেত্রে কিন্তু দিনের স্পষ্ট বিষয় ওগুলোর ক্ষেত্রে আবার এক চিন্তার বিষয় রয়েছে যে এইগুলি জানা যেহেতু ফরজ ছিল নদী জানতো না মোটামুটি তো জানা উচিত ছিলি রুখুন গুলি অজিবাদুলি ইত্যাদি সালিস আবুহ রাজন বর্ণিত তিনি বলছেন আমি রাসুরামকে দেখেছি কতদূর পর্যন্ত হাজুয়া মনকাই দুই কাঁত বরাবর হাজ মানে বরাবর আর মনকে হচ্ছে এটা আল্লাহ এটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহিত হয়েছে হাদিসটি তো তিনি বলছেন যে মনকে কাঁধ পর্যন্ত উঠত তাহলে এটা একটা সন্ন্যদারিকা আপনি আল্লাহ আকবর যথেষ্ট আর একটা হাদিস রয়েছে যে এলা শাহমাতে উজনে হে কানের লতি পর্যন্ত কেউ কেউ দুটো সমন্বয় করতে চেয়েছে যে হাতের নিচের দিকটা উঠলো কান পর্যন্ত আর এই আঙ্গুলের অগ্র উঠলো আপনার কানের লতি পর্যন্ত কিন্তু কান ছোয়া নাই কান ধরাও না যেমন আমাদের দেশীয় তোবা কান ধরে এইরকম নাই আর এইরকমও নাই এগুলো সব বিদাত এই বিধাত এই বিদাত হ্যাঁ আর না হ্যাঁ। তাহলে কান কানের হচ্ছে যে আপনার হাতের ওপর ভাগ কানের লতির কাছাকাছি এই ভাবে গেল আর একটু উঁচা উঠলো এটাও করতে পারেন আপনি কোনো অসুবিধা নাই। আর যদি তার নিচে একটু নামে আর কাঁধ বরাবর শুধু হলো যতটা কাঁধ ততটা আপনার হাত উঠলো হাত হাতকে মজবুত করে বানতেন আমকানা মানে মজবুত করে বাঁধা তাহলে হাতকে কে ঢিলা ফস্কা করে রাখবেন না হাঁটুর ওপর রেখে দেখেন অনেক লোক এরকম দেখা যায় যে আসলে তার এমনি ঝুঁকি আছে আর একটা এমনি শুধু রাখা আছে কিন্তু বডিকে নিজেই দাঁড় করে রেখে হ্যাঁ হালকা করে রাখা না হালকা করে রাখবে না ওতে একবারে ভর দিয়ে মজবুত করে হাঁটু দুটো ধরে থাকবে লোক ওই মজাবের লোক ছিল না এইরকম যদি কিছু মশলা মাসাই ইতালাফ থাকে অন্তরে ফাটল নেই দন্দ নেই কলহ নেই গোড়ামি নেই তাহলে ইতলাফ এত নিন্দনীয় নয় হতে পারে দলিলের ভিত্তিতে যদি দৃষ্টিভঙ্গির পার্থক্য যদি দিমত হয় তো এতে কোনো দোষের কথা নাই প্রসিদ্ধ জানেন কে বলতে পারেন করতেন নবীলাম প্রথম দিকে করতে বলেছেন তারপর এটা রোহিত হয়ে গেছে মানুষও হয়েছে তার কাছে এই নলেজটা পৌঁছিনি যে মানুষ হয়ে গেছে সারা জীবনটা ওই ততবিক করে নামাজ পড়েছেন দেখা ওদিকে ওইটাও যেটা রোহিত হয়েছে কিন্তু মাসুদি তৈরি হয়নি যে আবদুল্লাহ মাসুদের নামে মাসুদি একটা দল তৈরি হলে একটা মজাব তৈরি ওইটা হয়নি এইটা হচ্ছে আপত্তিকর বুঝতে পারে একজন দুজন হ্যাঁ রুকু থেকে ওইটা হাত বাঁধছে অসুবিধা নেই কিন্তু আমি হাত বাঁধি না আরেকজন হাত বাঁধে সেই জন্য দুটা দুই গুরু হ্যাঁ নামাজের মধ্যে দুই একটা মশলা ই আলাদা এই মজাব আলাদা এই তৈরি আলাদা এই এইভাবে কেন পড়বে সে আমাদের মসজিদ আসলে আমাদের মতো পড়তে হবে এগুলি হচ্ছে বড় আপত্তিকর অনকরণ করা যে এফতলাফকে ভিন্ন ভিন্ন আলাদা আমরা আলাদা তোদের মসজিদ আলাদা আমাদের মসজিদ আলাদা তোরা আমাদের মত করে পড়বি না হলে আমাদের মসজিদে পড়তে পারবি না এগুলি হচ্ছে অপরাধ এগুলি হচ্ছে অপরাধ যে অপরাধগুলি ভারত বাংলাদেশ পাকিস্তানে রয়েছে সৌদি আরবে কোন কিছু নেই কিছু না কোনো মূর্খ লোক বলতে পারে যদি দলিলের ভিত্তিতে বিশ্বাস করে আর খুব বেশি হলে আপনাকে বোঝাবার চেষ্টা করবে না এটাই দলিলের ভিত্তিতে ঠিক এতটুকু কিন্তু না না তুমি এরকম অভায়দান করো না সুতরাং আমাদের মসজিদ আসতে পারবো না হ্যাঁ हाथ बांधो नाम नाम सोनार नाम असुविधा कि आपत्तिकर व्याजी रखू বাকি কথা হইল যে আমার ছাত্র আমার সাথী সঙ্গী বেশ কিছু মশলায় ইতালাফ থাকতে পারে তার দৃষ্টিভঙ্গি আলাদা দলিলের ক্ষেত্রে क्षेत्राफर चार रकम पढ़ल तो असुविधे भूल कथा अपनारा दल पकिए नहीं गोड़ामी करा ह से मोताबिकुखते गाटुते मजबूत कर हाथ रखते मैं हासप के झुकिए नित हासारा मानव हाना मुड़े नवा পিঠকে মুড়ে নিতে হবে এমন ভাবে মোড়ে নেওয়া যে আপনার পিঠ পিঠটা একেবারে যেন বরাবর হয় ও চা না থাকে এই রকম ওপরে উঠিও রাখবে না নিচেও নামিয়ে রাখবে না মাথা নিচের দিকে নেমে গেছে কিছু লোকের রুখ আর কিছু লোকের রুখ মাথা এখন ওপরের দিকে আছে এইরকম হ্যাঁ প্ল্যান উড়াচ্ছে এইরকমও নাই বরাবর হইতে এটা হচ্ছে হাসারা এইভাবে নবী কারিম সাল্লা সাল্লাম নামাজ পড়েছেন পৌঁছে এই হাদিসের অংশটা ভালো করে শুনে রাখেন আর যারা দলিল মুখস্থ রাখতে চান মুখস্থ রাখেন হাদিসটা এই হাদিসটা অস্পষ্ট হাদিসটা নিয়ে ইখতলাফ হয়েছে প্রত্যেকটি হাড়ের জোর বা গ্রন্থি কি হয়ে গেল হাত ছেড়ে দাঁড়াইলেও কি হয়ে গেলো আপন আপন জায়গায় ফিরে চলে গেল যেমন নাসদিন আলবাণী বা অন্য অন্যরা অন্য মাইকার অন্য অন্য তারা বলছে যে রুকুর পরে হাত ছেড়ে থাকতে হবে আপন আপন জায়গায় সোজা হয়ে গেছেন হাড় গুলো চলে গেছে তাই না কিন্তু সৌদি আরবের আলমাই বাহানা বেলা তারা বলছে যে না আপন আপন জায়গায় চলে যাবে মানে আগের অবস্থায় ছিল হাত বুকের উপর ছিল সুতরাং আবার আবার হাত বুকের উপর চলে যায় এটা হচ্ছে এটা অস্পষ্ট দলিল হাদিস সহি দলিল হচ্ছে अस्पष्ट और जेगुल दलिलगली दलिल गई रकम एक सही हुन गल्ट दलिल गईरो আর যেগুলি স্পষ্ট রুকুর পরে হাত বাঁধতে হবে এইরকম এই মর্মে যে হাদি রয়েছে সেগুলি হচ্ছে তারা বলছেন যে হাত বাঁধাটাই সুন্নত বাঁধতেই হবে ফরজ অযুক্ত এটাই সুন্নত আল্লাহ আলমাস অতপর যখন সেজদা করলেন আর দুটোকে গুটিও না পেটের সাথে জড়িয়ে শেষদা করে আজকে এক ভাইকে জোয়া মসজিদ এ পাশে দেখছে নামাজ পড়তে জসজিদ আমার তার বসেন কিন্তু যাই নাই ভুল করতে দেখলাম তো সাথে বললাম ফট করে শেষ দায় আপনাকে মেরে ফেলবে তুই যেখানে যাবি সেখানে আমি সন্ন্যদ পালন করছি সন্ন্যদ পালন করা মানে পাশের লোকে কষ্ট দেওয়া নাকি কষ্ট দেওয়া হারাম আর সন্নদ পালন করা উত্তম কথা বোঝা গেছে উদ্যম করতে গিয়ে কষ্ট দেবেন এটা ফলে জীবনে ওই এক দুবার প্রথম দিকে অথ মহরম সফরে চলে যায় আর কেউ যদি চুমা দিতে চান বিনা কষ্ট দেওয়ায় কাউকে কষ্ট দেবেন না মহরম সফরে যান ও মারা চুমা দিয়ে চলে আসেন আর হজের সময় রমজানে যাব আর চুমা দিব हाथाबा निषेद अच्छा नबील शुद्ध पुरुष दे जो ना कि हाँ महिला नमज पढ़े बिछी যেমন করে বসবেনা করবে না ওইভাবে চিন্তা করবে না নিষেধ আছে কুকুরের বদ সাথে বা তুলনা করা হয়েছে নিষেধ করতে গিয়ে কুকুরের কথা বললেন কি জন্য করে ঘৃণা সৃষ্টি হয় এমনিতে শুধু বলা হয়নি মহিলাদের জন্য সুতরাং মহিলাদের এইভাবে নামাজ পড়া ঠিক নয় শুধু শুধু এই যুক্তিতে মহিলাদের হেজাব হওয়া উচিত পর্দা সতর হওয়া উচিত যত পর্দা করবে তত ভালো সে যেন সন্ন্যতের নামাজ পড়বে বোঝাই বল পর্দা করবে সেই জন্য উঠানে নামাজ পড়বে না বারান্দায় নামাজ পড়বে না ঘরে দরজার সামনে বাইরে থেকে লোকেরা চলছে নামাজ পড়বে না আড়ে নামাজ পড়বে ঘরের কোনায় যাতে নজরে না আসবে পর্দার মধ্যে থাকা আর সূত্রের সাথে নামাজ পড়া আড়ে নামাজ পড়া এগুলো হচ্ছে খাস এমন একটা জায়গায় করুক যে বাইরে ঘোরা এমনকি বারামদায় ঘোরাঘুরি করলেও যাতে নজরে না আসবে এরকম জায়গায় নামাজ পড়ুক তার মানে এই রয়েছে সন্ন্যতির খেলাফ নামাজ পড়া আর বলবো এতে বেশি পর্দা আছে হ্যাঁ বলছে আর নামাজ শিখাবে আর দুই পায়ের আঙ্গুলগুলির গুলির অগ্রভাগ দিয়ে কেবলা কে সামনে করলেন তার মানে যখন যাবেন তাহলে আঙ্গুলা করে যাতে কি হয় হয়। যদি এরকম হয়ে যায় কেবলামুখী হল না তাহলে উল্টো হয়ে গেল আপনার পাগুলি গুলি তাহলে শেষ করছে না পানির আঙুল গুলি করছে না কিন্তু কেবলামুখী আচ্ছা শেষ দা করছেন যেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু শেষ করছে প্রথম দ্বিতীয় পদ্ধতি দেখেন কি করতে হবে এটা হচ্ছে সন্ন্যদুর এটা প্রথম তাসা হতে ঠিক আছে সন্ন্যদীয় তাসা হতে তারা ওই নিতম্বর বসা ওটা মানে নেই মালিক দুই তাসা হতেই ওই পরের বসাটা শেষ তাসা হতে পারে নিতম্বকে মাটিতে রেখে দিয়ে আর বাম্পটাকে ডান দিকে বের করে দিয়ে আর এটাকে খাড়া রেখে দেখছেন না এটা হ্যাঁ করেছে বলছে এটা মহিলার বসা মহিলা নামাজ পড়লে এটা বসবে কারণ একটু হ্যাঁ গুড়িয়ে শুড়িয়ে বসলে একটু বেশি পর্দা হইলাম পর্দার যুক্তি দিয়ে খেলাফি হাদিসের খেলাফেন কেরাম যারা হাদিসের গবেষক তারা বলছেন যে এইরকম নারী পুরুষের পদ্ধতিগত পার্থক্য নেই তারই নিয়মে পার্থক্য নেই হ্যাঁ তেলা অজরে করবে না সে আলাদা কথা তাদের কাপড় লেবাস সেটা আলাদা কথা কিন্তু মহিলাদের মধ্যে রাখবে পুরুষদের কাছে আওয়াজ পৌঁছবে না কিন্তু প্রয়োজনে কথা বলা অপর পুরুষের সাথে যাইজ আছে পরে কেমে সুরা হাজা বলেছেন ওয়াইজা সাল তো মোহনাস আমি মারা যদার চাইতে পারো তাহলে কথাবার্তা বলা যেতে পারে দোকানে কেনাকাটার জন্য ইউসরা বাম পাকে সামনে বাড়িয়ে দিলেন কাদ্দা বাম পাকে সামনে বাড়িয়ে দিলেন দেখেন যখন পায়ের তলাদে ঢুকালেন সামনে একটু আগের দিয়ে বেড়েছে ওয়ান ওখরা আর দ্বিতীয়টাকে কি করলেন মানে ডান করে দিলেন এই জন্য সিট কে চেয়ারকেশন এটাকে হাজর বলা হয় আজকালকার নতুন আর তো কাদা আলা নবী সালাম নিতম্বের উপর বসলেন আখরা জল বোখারি হাদিস্ট্রি সে রয়েছে बसा बसारिका हे सन्नद तरिका प्रथमता शाहदे कम बुसते द्वित शाहदे कम बसते हम सोन्नाथ और बाकी जरा सोन्नाथ मोताब अमल करें एक क्षेत्र शहीद सोन्नत के छिड़े সময় আজকে যথেষ্ট হয়ে গেছে যেন দান করেন আর যে কোনো গোড়ামি আর ব্যক্তি পূজা থেকে আল্লাহাক মুক্ত হওয়ার তৌফিক দান করেন ও সাল্লাহিয়ানা মোহাম্মদ আলাহ আলী ও সাহেবিয়া কারো কোনো এক সাহাবীর পায়ের একটা অংশ বা কোন একথা বলে ওই জায়গাটা শু ভিজিয়ে না তার তীপ ফরজ আহ বা ওই মামালাতের ক্ষেত্রে এইটা প্রবেশ করা হয়েছে পরস্পরতা বেশ কিছুক্ষণ হয়ে গেছে তুমি ওই জায়গাটা ভিজিয়ে নিলে হবে না যা উজু করো আই দিল উজু তো এই ক্ষেত্রে এইভাবে হাদিস আছে যে এজা খারাজ আল ইমাম যখন বেরিয়ে আসবে এই হাদিসটা বুঝতে পারতাম না কারণ আমাদের দেশীয় যে জুমা পড়ার তরিকা তো এমাম তো আগে থেকে বসে আছে সামনের কাতারে এমাম বেরিয়ে আসবে ওই দিক থেকে তখন বুঝতে পারলাম যে আসলে এমামের তালিকাটা হচ্ছে যে ওই দিক থেকে এই উঠে যাবে খোদবাতে এটা সন্ন্যত এটা সন্নতের খেলাফ কাজ নাই আর তারপরে আর একটা কথা যদি অধিকাংশ এমাম সম্পর্কে আমি জানি যে ওরা মেহরা বসে থাকে মেহরাবের ওই দিকে রুম করা আছে ওদের প্রত্যেক জায়গায় আমি দুবাই গেলাম দুবাই এমাম সাহেবের সাথে ঢুকলাম যে যে তো ওখানে জায়গা করা আছে বসে ওখানে নামাজটা পড়ে বসে আছে তারপর টাইম হলো তখন উঠলো আমি অনেক জায়গাতে কুয়ে যাওয়া নামাজ পড়েছি ওই রকমই সিস্টেম আর যদি ঠিক টাইম হয়ে গেছে আর নামাজ পড়ার টাইম নেই তাহলে সরাসরি গিয়ে খুদবা শুরু করে দিল যেহেতু মসজিদে বসল না খুদবাড়ি তে মেম্বারে বসলো সেই জন্য আর তখন নামাজ নেই তারপর এই নামাজ শুনলাম এই নামাজের শুননাতে তাগিদ করেছে। এই ক্ষেত্রে আলমারা বলেছেন যে এমন কিছু যদি ছুটে যায় আপনার যেটা ওয়াজিব তো সহশেষ দেওয়া উচিত ছিল কিন্তু আপনি মোক্তাদি তো এমামের বিরোধিতা করে তো সহশীষ করা যাবে না বলছে যে এত হাম্মালুল ইমাম আপনার পক্ষ থেকে এই জিনিসগুলি এমাম বহন করে নেবে সুতরাং আপনার আলাদা করে সহশা নেই রাতের নামাজ বাড়িতে পড়ুক আর মসজিদে পড়ুক জাহেরি কে রাত করুক এটা হচ্ছে সন্নাথ আর উচ্চ স্তরে কেরাত করা সন্নাথ পাওয়া যাবো না উচ্চ স্তরে কেরাত করা সন্ন্যাত আল্লাফাদ আল্লাহাদিক দেখেন যদি আপনার কোন এরকম ব্যাপার থাকে যে মেডিকেল প্রয়োজন রয়েছে তো ওই এলাজও করেন আর সরিয়তের চিকিৎসা হচ্ছে জমজমের পানি পান করা জৈতুন তেল ব্যবহার করা হ্যাঁ কালা জিরা ব্যবহার করা এছাড়া এলাজ হচ্ছে দম করা নিজেকে নিজেই দম করার চেষ্টা করেন ফোঁক দেওয়ার চেষ্টা করেন সুরায় ফাতে রোগের শেফা রয়েছে এছাড়া আর যদি জিনের আশঙ্কা হয় বা সেহের জাদুর আশঙ্কা হয় তাহলে ওই আয়াতগুলি পাঠ করে আপনি এলাজ করবেন যে আয়াতগুলিতে জিন শৈতান অথবা শেহের জাদুর কথা রয়েছে আল্লাহ সেফা দেবেন কোনো প্রত্যেকটি আয়তে শেফা রয়েছে এটা কোনো সন্দেহ নেই